আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিকে আলহামদুলিল্লাহ নহমাউম সুপ্রিয় দর্শক শ্রোতা পিস টিভি বাংলার এই আয়োজনে আপনারা যারা আমাদের অনুষ্ঠান দেখছেন শুরুতেই আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সুপ্রিয় দর্শক বায়ু বোনেরা আপনারা জানেন আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ একটি বিষয় নিয়ে ইতিমধ্যে আপনাদের সাথে আলোচনা শুরু করেছি আর সেই বিষয়টি হচ্ছে একজন আদর্শ মুসলিমের করণীয় বর্জনীয় আপনারা জানেন একজন মুসলিম ব্যক্তি তখনই আদর্শ মুসলিম হতে পারবে যখন সে তার করণীয় বর্জনীয় বিষয়গুলোকে সত্যিকারভাবে উপলব্ধি করে জেনে সেগুলো নিজের জীবনে বাস্তবায়ন করবে তাই আমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমরা আদর্শ মুসলিমের করণীয় বর্জনীয় বিষয়গুলো জানব সুপ্রিয় দর্শক আদর্শ মুসলিমের করণীয় বিষয়ে প্রথম অধ্যায়ে আমরা একজন আদর্শ মুসলিমের তার রব মহান আল্লাহ হাব্বুল আলমীর সাথে সম্পর্কের ক্ষেত্রে যে করণীয় বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা আলোচনা শুরু করেছি আজকে আমরা যেটি আলোচনা করবো সেটি হলো এই একজন আদর্শ মুসলিম ব্যক্তি শুধুমাত্র ফরজ সিয়ামের উপর যথেষ্ট মনে করবে না ফরজ সিয়ামের উপর নিজেকে যথেষ্ট মনে করবে না কারণ আমরা আপনাদেরকে স্মরণ করে দিতে চাই আমাদের আলোচনা হচ্ছে আদর্শ মুসলিম নিয়ে একজন মুসলিমের করণীয় নিয়ে নয় তাই আমরা যখন করণীয় নিয়ে আলোচনা করছি তখন কিন্তু আমরা আদর্শ মুসলিমের করণীয় আলোচনা করছি একজন মুসলিম ব্যক্তির অনেক করণীয় আছে যে করণীয়গুলো পালন করার মাধ্যমে সে নিজের ইসলামীয়ত অর্থাৎ মুসলিমত্ব আমি যে মুসলিম মানে মুসলমান তার ঠিক রাখবে কিন্তু শুধু মুসলমানই ঠিক রাখলেই আদর্শ মুসলিম হওয়া যায় না শুধু মানে ইসলামের যেগুলো আমার কাছে দাবি করা হয়েছে সেই দাবিগুলো পালন করলে আদর্শ মুসলিম হতে পারবো না তাই আমাদের আলোচনা হচ্ছে তো আদর্শ মুসলিম হতো বলে যেই দায়িত্বগুলো যে কাজগুলো আমাকে করতে হবে সেগুলো তাই একজন আদর্শ মুসলিম ব্যক্তি ফরজ সিয়ামের পাশাপাশি নফল বা সুননাথ সিয়াম সমূহ পালন করবে বা পালনে অভ্যস্ত হবে নফল বা সুনাদ যে সিয়ামগুলো আছে সেই সিয়ামগুলো পালন করবে এবং পালনে অভ্যস্ত হবে একজন আদর্শ মুসলিম ব্যক্তি কেন আমরা জানি হাদিসে কুৎসিয় মধ্যে মুসলিম রহমতুল্লাহ বর্ণনা করেছেন তার সহিতোমের স্বাদ করেছেন কুৎসিয় মধ্যে আল্লাহ সবাই সাত করেন যে বান্দা নফল নামাজের মাধ্যমে নফল ইবাজের মাধ্যমে নফল কাজগুলির মাধ্যমে অতিরিক্ত কাজগুলির মাধ্যমে আমার নৈকট্য লাভ করতে থাকবে নফল ইবাদত করতে করতে আমার নৈকট্য লাভ করতে থাকবে আমি বান্দাকে ভালোবাসব মানে বান্দাকে আমি ভালোবাসা পর্যন্ত বান্দা নফল ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য লাভ করতে থাকে। এর মাধ্যমে সাল্লা ইসলাম আমাদেরকে জানিয়ে দিলেন যে নফল ইবাদত গুলোর মাধ্যমেই মূলত আল্লাহ রবুল আলামিনের যে ভালোবাসার দিকটি রয়েছে সেই ভালোবাসার দিকটি বান্দা এচিভ করতে পারবে অর্জন করতে পারবে ফরজগুলো তো আল্লাহ রবুল আলমিনের ভালোবাসা রয়েছে কিন্তু নফলগুলো গুলো বান্দার জন্য সহায়ক এবং শেয়ার করেছেন যা কেয়ামত উদ্দিন আল্লাহর আবুল আলমিন বান্দার নফল ইবাদত দিকে দেখতে বলবে আল্লাহ রাবুল জানেন বান্দার কি ইবাদত আছে কি আমল আছে সবই জানেন তারপরেও ফিরেস বলবে নির্দেশ দেবে তার পরিপূর্ণ করে দাও তাই একজন আদর্শ মুসলিম ব্যক্তি যখন এই বিষয়টি উপলব্ধি করবে তখন সে এই সুযোগটুকু হারাবে না তার কাছ থেকে যদি এই সুযোগটুকু হারিয়ে যায় তাহলে সে কেমতের দিন যদি কোনো কারণে তার ফরজ অপরিপূর্ণ হয়ে যায় তাহলে আল্লাহ রব্লুল আলমিনের কাছে আটকা পড়ে যাবে আল্লাহ রবুল আলমিনের দরবারে তাকে আটকা পড়ে যেতে হবে এবং সেখানে তার আর কোন সুযোগ থাকবে না এই একজন সত্যিকার আদর্শ মুসলিম ব্যক্তি সিয়ামের ক্ষেত্রে ওঠিক ফরজ সিয়ামের পাশাপাশি যেটি আল্লাহ রবুল আলমিন ফরজ করেছেন সেই ফরজ সিয়ামের পাশাপাশি নফল সিয়ামগুলো পালন করবে সুপ্রিয় দর্শক বায়ু বোনেরা আমরা অনেকেই মনে করে থাকি যে আল্লাহর নৈকট্যের জন্য মনে হয় নফলের গুরুত্ব রয়েছে ফরজটাকে অনেকে আবার গুরুত্ব কম দিয়ে থাকে ফলে যে ফরজটা অসুবিধা নেই নফলটা বেশি আদায় করে থাকে এটাও কিন্তু সঠিক নয় আদর্শ মুসলিম ব্যক্তি ফরজ তাগিদ বুঝবে কারণ যে ইবাদতগুলো আল্লাহ রব্বুল আলমিন বান্দার উপর ফরজ করেছেন সেই ইবাদতগুলো আল্লাহ রব্বুল আলমীর কাছে সবচেয়ে প্রিয় বলেই আল্লাহ সুবাহ বান্দার উপর ফরজ করেছেন মুসলিমের মধ্যে এসেছে যেটি আল্লাহ রবুল আহমিন বান্দার উপর ফরজ করেছেন সেটা আল্লাহ রবীর কাছে সবচেয়ে প্রিয় আল্লাহর নৈকট্য লাভ করার জন্য সবচেয়ে উত্তম কাজ সবচেয়ে ভালো কাজ সবচেয়ে পছন্দনীয় কাজ তাই আমাদেরকে এটাও জানতে হবে যে এই ফরজগুলোকে গুরুত্ব দিতে হবে পাশাপাশি নফলকেও আমাদেরকে গুরুত্ব দিতে হবে এটাই রাসুলুল্লাহ সাল্লা সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন আদর্শ মুসলিম ব্যক্তি যে এই সমস্ত সিয়ামগুলো নফল বা সুনাত হিসেবে পালন করবে তব মধ্যে প্রথমে শাহ মাসের ছয় দিন বা যেটাকে আমরা ছয় রোজা হিসেবে বলে থাকি আমাদের সমাজের মধ্যে ছয় রোজা হিসেবে যেটি পরিচিতি লাভ করেছে শাহাল মাসের ছয় দিন সিয়াম পালন করবে আল্লাহ রব্বুল আলমিন এই শাহওয়াল মাসের ছয় দিনের সিয়ামের ফজিরতের কথা তার রসুল সাল্লাউলি ইসলামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন রসুল উল্লাহ সাল্লাবলী সাল্লাম হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন যে শাহাল মাসের ছয়টি রোজার গুরুত্ব কি রয়েছে এই হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন ইমাম তিরমিজি বর্ণনা করেছেন ইমাম নাসাই এবং ইমুল মাইজা বর্ণনা করেছেন ইমাম মুসলিম এর হাদিসের নম্বর হচ্ছে দুই হাজার আটশো পনেরো নম্বর হাদিস রসুল উল্লাহ নিঃস্বাদ করেন রসুল করেনমদান মাসের সিয়াম পালন করলোয়াল এরপরে শেয়াল মাসের ছয়টি শিয়াম এরপর পালন করলো মানে এর সাথে সাথে শেওয়াল মাসের ছয়টি শিয়াম পালন করলো ক্যাকা সুয়াম তার এই সিয়াম টুকু এই সগাল মাসের ছয়টি শ্রিয়াম টুকু রমদান মাস সহ কা সারা জীবন সিয়াম পালন করা বা সারা বছর শিয়াম পালন করা যে ফজিরত রয়েছে সেই ফজিরতে উত্তীর্ণ হলো এবং সেই মর্যাদা সে লাভ করতে পারলো থেকে আমরা বুঝতে পেরেছি কোন ব্যক্তি রমদান মাসের শিয়ামের সাথে যদি সগাল মাসের ছয় রোজা পালন করে থাকে তাহলে সে সারা জীবন সিয়াম পালন করা যে ফজিরত রয়েছে সেই মর্যাদা সেই ফজিরত সেরাপ করবে রসুল উল্লাহ সাল্লাহাদিসের মধ্যে বলেছেন তাই নফল সিয়ামের ফজিরত কিন্তু কম নয় একজন আদর্শ মুসলিম ব্যক্তি এই বিষয়টি সত্যিকার ভাবে উপলব্ধি করবে যেহেতু রসুল উল্লাহ সাল্লা সাল্লাম নফল সিয়ামের বিষয়টি খুব গুরুত্ব দিয়ে আমাদেরকে যে বলেছেন আদর্শ মুসলিম ব্যক্তি এই সিয়ামটুকু উপলব্ধি করবে যেহেতু এর মাধ্যমে তিনি সারা জীবন সিয়াম পালন করা যে ফজিরত রয়েছে সেই ফজিলত লাভ করবেন এটি হল প্রথম এক নম্বর পয়েন্ট দুই নম্বর যে বিষয়টি একজন আদর্শ মুসলিম ব্যক্তিকে নফল সিয়াম পালনের ক্ষেত্রে অথবা সুন্না সিয়াম পালনের ক্ষেত্রে গুরুত্ব আরোপ করবেন সেটি হল প্রতি মাসের তিন দিন সিয়াম পালন করবে প্রতি মাসের তিন দিনের সিয়াম পালন করবে এটি রাসল সুল্লাহলী সাল্লাম আমাদেরকে উৎসাহিত করেছেন হাদিসের মাধ্যমে জানিয়েছেন যে প্রতি মাসের তিন দিন সিয়াম পালন করা করে রাসলসুল্লাহলী সাল্লাম গুরুত্ব দিয়েছেন আবু হুরার রাজি আল্লাহ তালানু বর্ণিত হাদিসের মধ্যে এসেছে ইমাম বুখারি এবং মুসেম রাহে তাদের সহিদে বর্ণনা করেছেন আবু হরারু বলেন দিয়েছেন। সাল্লা উলিসাম এই যে আমার বন্ধু রসুল্লাহ উল ইসলামকে সাহাবিরা যখন সম্বোধন করতেন কখন কখনো এমন শব্দ দিয়ে সম্বোধন করতেন যে শব্দটুকু সত্যিকার সাহাবিদের ভালোবাসার বহির প্রকাশ এই শব্দের মধ্যে থেকে যেত কিভাবে আবু এই শব্দটি বলছেন আউসানি খালিরি আমার বন্ধু আমাকে উপদেশ দিয়েছেন ওসিয়ত করেছেন এভাবে তিনটি জিনিস দিয়ে আমার বন্ধু আমাকে উপদেশ দিয়েছেন প্রতি মাসের তিন দিন সিয়াম পালন করার ওসিয়ত আমাকে করেছেন এটি আমাদের সকলের জন্য ওসিয়ত শুধু আবু হরদালহর জন্য ওসিয়ত নয় আমাদের সকলের জন্য রসুল্লাহ ওসিয়ত হচ্ছে যে আমরা প্রতি তিন দিন শ্যাম পালন করব প্রতি মাসের তিন দিন শ্যাম পালন করতে আমাদেরকে বলা হয়েছে এরপর ওরা কাতাই দোহা চাষের দুরাকাত নামাজ এটিও সুন্লাহের এটাকে কোথাও ওরা কাতাই দোহা বলা হয়েছে কোথাও এ বলা হয়েছে কোথাও এটাকে সলাাতুল আউবাবিন বলা হয়েছে অর্থাৎ দোহার সময় দুরাকাত নামাজ এটা হল সূর্য যখন উদিত হয় পরিপূর্ণ পরিপূর্ণরূপে সূর্য যখন আত্মপ্রকাশ করে পরিপূর্ণরূপে সূর্য যখন বেরিয়ে আসে এর পরে দুই আকাত নফল বা সূন্যত সালা আদায় করা এটা হচ্ছে এ কাতের এটাকে আমাদের সমাজে চাষদের নামাজ বলা হয় তাকে কেউ কেউ এর নামাজ বলে থাকেন দুই রকাত থেকে আট রাকাত পরা যেতে পারে তবে রসুল্লাহ সুল্লাহ ইসলামের হাদিসের মধ্যে এটি আবু হুরা আদিম মরণ করেন বলেন যে এখানে রাসুল উল্লাহাম দুই আকাতের কথা উল্লেখ করেছেন এরপর রাসুল উল্লাহ সুল্লা উলসলাম আরও যে তৃতীয় নম্বর যে উপদেশটি আবু হরা রাজি আলাহালামকে দিয়েছেন সেটি হল আমি ঘুমানোর আগেই ভিতরের স্যালাত আদায় করবো যেহেতু আমি যদি যাই হয়তো ভিতরের সালাদ আর আদায় করার সুযোগ নাও হতে পারে হয়তো ঘুমের কারণে ভিতরের সালাদ মিস হয়ে যেতে পারে হারিয়ে যেতে পারে অনেককে দেখা যায় যে ভিতরের সালাদ আদায় না এবং গুরুত্ব কম দিয়ে থাকেন আবার মানে শেষ পর্যন্ত ভিতরের সালাদ হয় তাহলে তাদের জন্য উত্তম হচ্ছে এই ঐশিয়ার টুকু যে ওশিয়ার টুকুর রসল্লাহ সাল্লা আবু হরেরা যে রতনকে করেছেন সেই ঐশিয়ারটুকু তারা পালন করবে সেটি হলো ঘুমানোর আগে ভিতরে সরাত আদায় করার জন্য আমাকে আমার খালিল আমার বন্ধু এভাবে উপদেশ দিয়েছেন এ হাদিস থেকে আমরা বুঝতে পেরেছি রসুল উল্লাহ সাল্লাহ ইসলাম তিনটি বিষয়ে উপদেশ দিয়েছেন এটি সহি বুখারি এবং মুসলিমের হাদিস আমরা বলেছি সহি মুসলিমের মধ্যে রসুল উল্লাহ সাল্লাহ ইসলাম থেকে আবুদারদার রিয়ালু তালাহু এই বিষয়টি বর্ণনা করেছেন এভাবে আবুদারদার রিয়াল্লাহ তালাহানু বলেন আমাকে আমার হাবিব আমার প্রিয়ন ব্যক্তি আমার সুপ্রিয় ব্যক্তি আমাকে ওসিয়ত করেছে তিনটি জিনিস এখানেও সুলসালসালামকে তারা যে ভালোবাসতেন এই ভালোবাসার বিষয়টি আবুদ্দার দারে দিয়া আল্লাহ তুলে ধরলেন তিনি বললেন আউস্যানি হাবিবি আমাকে আমার বন্ধু তিনটি বিষয় উপদেশ দিয়েছেন সুপ্রিয় দর্শক সময় হল বিরতির আমরা এখন বিরতিতে যাচ্ছি আমাদের সাথেই থাকবেন এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বাদরুদ্দান আদমী আপনারা দেখছেন পিস টিভি বাংলা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 আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে পথ ও পদ্ধতি জানতে তাই দেখুন ইস বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শাহ সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সোনাতের বাস্তবায়ন দেখুন আজ রাত সকাল সাতটায় বাংলাদেশে বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় পুনঃ সম্প্রচার সকাল সাড়ে বাংলাদেশে বিস বাংলায় সুপ্রিয় দর্শক আমরা আলোচনা করতেছিলাম যে রাসুল উল্লাহ সাল্লা উসলাম থেকে আবুদ্দার আদি আল্লাহ একটি হাদিস যেটি আবুদ্দার আদিআম বর্ণা করেন তিনি বলেন হাবিবী আমার হাবিব সাল্লা উলি সাল্লাম আমাকে উপদেশ দিয়েছেন তিনটি বিষয়ে এবং বলেছেন যতদিন আমি জীবন জীবনযাপন করবো যতদিন আমি জীবিত থাকব ততদিন আমি যেন কখনো এই তিনটি জিনিস পরিহার না করি এই তিনটি জিনিস বর্জন না করি এই তিনটি জিনিস ছেড়ে না দেই আমাকে আমার হাবিব সাল্লাহ সাল্লাম প্রতি মাসের তিন দিনের সিয়াম পালন করতে বলেছেন ও সলাতি দোহা এবং দোহার সলা আদায় করতে বলেছেন ও আন্যা উতের সালাত আদায় না করে না ঘুমাতে আমাকে উপদেশ দিয়েছেন বিদিরের সলাৎ আদায় করেই ঘুমাতে বলেছেন এই হাদিস থেকেও আমরা বুঝতে পেরেছি রসুল্লাহ সাল্লা হাদিস করেছেন এবং নির্দেশ দিয়েছেন এটি রসুলের সাহাবিদের প্রতি সাল্লাম উম্মের সবচেয়ে ঘনিষ্ঠ মানুষদেরকে করেছেন সেটি আমাদেরকে সত্যিকারভাবে উপলব্ধি করে আমাদের জীবনে সেটাকে বাস্তবায়ন করতে হবে একজন আদর্শ মুসলিম ব্যক্তি এই কাজটুকু করবে তার জীবনে তিনি প্রতি মাসের তিন দিনের সিয়াম পালন করবেন এটি রাসুল্লাহ সাল্লাহমিনী নির্দেশনা আর এই কারণেই রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে এর কথা উল্লেখ করেছেন শুধু সিয়াম পালন করার বসিয়ত করেই রসুল্লাহম খান হননি বা রসুল্লাহ সাল্লাহমের হননি বরং রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই তিন দিনের সিয়াম পালন করা যে ফজিরত রয়েছে সেই ফজিরতের বিষয়টিও রসুল উহম হাদিসের মধ্যে তুলে ধরেছেন এই হাদিসটি ইমাম বুখারি এবং মুসলিম রাহিম্লাহ তালা বর্ণনা করেছেন ইমাম বুখারি এবং মুসলিম রাহিম্লাহআাল তাদের সহিতে বর্ণনা করেছেন আব্দুল্লাহ আল্লাহ সদি আল্লাহন থেকে আবদুল্লাহ আবুল্লাহি আল্লাহ থেকে তিনি বলেন রসুল্লাহ করেছেন রসুলের সাদ করেন যে প্রতি মাসের তিন দিনের সিয়াম পালন করা প্রতি মাসের তিন দিনের সিয়াম এটি হচ্ছে সৌমুদ্দাহরি কুল্লিহি সারা জীবন সিয়াম পালন করার মর্যাদা সারা জীবন শিয়াম পালন করার মতই সুতরাং কোন বান্দা যখন প্রতি মাসে তিন দিন শিয়াম পালন করবে সারা জীবন শিয়াম পালন করলে যে ফজিলত রয়েছে সেটি পেয়ে যাবে শারটি জীবন খেয়ে শুধু মাসের তিনটি দিন শিয়াম পালন করার মাধ্যমে সারটি জীবন শ্রিয়াম পালন করা যে মর্যাদা রয়েছে যে ফজিলত রয়েছে সেই ফজিরতটুকু পেয়ে যাবে এটি কত সৌভাগ্যের বিষয় এটি আল্লাহ আল্লাহরাবুল্লাহলমিনের পক্ষ থেকে কত বড় মেহরবানি তাই একজন ব্যক্তি এই বিষয়টুকু সত্যিকারভাবে উপলব্ধি করবে যে আল্লাহরাবুল্লাহমিন কত বড় মেহরবানি করেছে তার উপর যে আল্লাহ তাকে প্রতি মাসে শুধু তিনটি সিয়ামের মাধ্যমে পরিপূর্ণ সিয়াম পালন করার ফিরত দিয়ে দিয়েছেন কেন আপনারা জানেন ইসলাম আবু হাজুল হাসির মধ্যে বলেছেন প্রত্যেকটি ভালো কাজকে আল্লাহ গুণ থেকে আরম্ভ করে সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন আর সর্বনিম্ন এর স্টেজ হচ্ছে বা সর্বনিম্ন বৃদ্ধি হচ্ছে আর সেটি এক মাসে রূপান্তরিত হয়ে গেল আর যদি এই প্রত্যেক মাসেই তিন দিন তিন দিন করে শ্যাম পালন করেন এর অর্থ হচ্ছে আপনি গোটা জীবন শ্যাম পালন করলেন পুরা বছর শ্যাম পালন করলেন এই জন্য একজন ব্যক্তি তিন দিনের শ্যামের মাধ্যমে এই ফজিরতটুকু তিনি লাভ করবেন এতে কোনো সন্দেহ নেই এটাই রসুল উল্লাহ সাল্লাহাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন সুপ্রিয় দর্শক এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ এই বিষয়টি খুবই ইম্পর্টেন্ট সেটা হলো এই রসুল উল্লাহ সাল্লা ইসলামে যে হাদিসগুলো আমি আলোচনা করেছি আবু হর রাজি হাদিস তারপরে আবুদর্দার রাজি আল্লাহনীত হাদিস আবদুল্লাহ আমুল্লাহ রাজি আল্লাহিত হাদিস এবং আরও যে সমস্ত হাদিস রয়েছে এই সমস্ত হাদিসগুলোকে সামনে রেখে আমরা দেখতে পেয়েছি রাসুল উল্লাহ সুল্লাউলী ইসলাম মাসের তিন দিন শিয়াম পালন করতে বলেছেন এই বন্যাটু হাদিসির মধ্যে দুইভাবে এসেছে কোন কোনো বন্যার মধ্যে রসুল উল্লাহ সাল্লাম শুধুমাত্র মাসের যেই কোনো তিন দিন শিয়াম পালন করতে বলেছেন সেটি মোতলাক রয়ে গিয়েছে অর্থাৎ রসুল উল্লাহ সাল্লা উলিয়ু সেটাকে নির্ধারণ করে দেননি যে এই দিন এই দিন শিয়াম পালন করবে মাসের যেই কোনো তিন দিন কোনো ব্যক্তি যদি শিয়াম পালন করে থাকে তাহলে তার শ্যাম হয়ে যাবে রসুল্লা আল্লাম এই হাদিসগুলো থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে আবার কোনো কোনো হাদিসের মধ্যে সেটাকে নির্দিষ্ট করে দিয়েছেন এবং সেই তিন দিনকে রসুলুল্লাহ এভাবে নির্দিষ্ট করেছেন সেটি হচ্ছে মাসের তেরো চোদ্দো পনেরো তারিখ যেটাকে বিদ বলা হয় আয়ামুল বিধের এই তিন দিনকে নির্দিষ্ট করে দিয়েছেন তাহলে মাসের এই তিন দিনের শ্যাম ব্যক্তি যদি পালন করে তাহলে সে তেরো চোদ্দো পনেরো এই তিন পালন করবে পাওয়া যায় সেটা সাল্লা ইসলাম সেভাবে নির্ধারিত করে দিয়েছেন তাই রাসুলুল্লাহ সাল্লা ইসলাম থেকে দুজনের হাদিস পাওয়া যায় কিছু রুসুসের মধ্যে কিছু বর্ণার মধ্যে শুধুমাত্র ওই তিন দিনের মধ্যে আইজামুল বিদ্যুৎ সীমাবদ্ধ করা হয়েছে আবার কিছু কিছু রুসুসের মধ্যে সেটাকে মানে তিন দিনের কথা উল্লেখ করা হয়েছে মাসের কিন্তু ওই তিন দিনকে হাদ দাদা কোনো সময়ের মধ্যে রসুল উল্লাহ সাল্লা ইসলাম নির্ধারণ করে দেননি ফিক্সড করে দেননি এই ক্ষেত্রে রসুলুল্লাহ ইসলামের কি এই মর্মে আমরা একটি হাদিস বর্ণনা করবো যেম রে বর্ণনা করেছেন এই হাদিস করেছেন স্ত্রী করলেন জিজ্ঞেস করলেন পালন করতেন মিনকুল্লি সাহার প্রত্যেক মাসে আইয়াম তিন দিনের সিয়াম পালন করতেন আয়সারাদিয়ালা উত্তর দিলেন আয়সারদা বললেন না আমা রাসুল্লাহ সাল্লা তিন দিন সিয়াম পালন করতেন ফাকলু আমি জিজ্ঞেস করলাম মিন আইয়ারে কেন রাসুল্লাহাম মাসের কোন সময়ে সেটি পালন করতেন মাসের প্রথমে মাসের মাঝে মাসের শেষে মাসের কোন সময়ে রাসুল উল্লা সাল্লা এই তিন দিনের সিয়াম পালন করতেন শেষে হোক যে কোনো সময় রাসুল্লাহ আদায় করতেন তিনি বলেন মাসের কোনো সময়কে নির্দিষ্ট করতেন না তিনি একাতে ব্রুক্ষেপ করতেন না যে মাসে যে সময় তিনি সেটা আদায় করাকে নির্ধারণ করে নিতেন এর জন্য তিনি কোনো নির্দিষ্ট সময় নিতেন না মহাজ আহ আল্লাহমিন সই মোসলিম হাদিস থেকে আমরা বুঝতে পেরেছি মাসের যে কোনো তিন দিন যদি কোনো ব্যক্তি শ্রিয়াম পালন করে থাকে তাহলে রসুল উল্লাহ সাল্লা ইসলাম কথা বর্ণনা করেছেন সেই ফজিরত অবশ্যই তিনি লাভ করবেন তবে যদি কোনো ব্যক্তি সুল্লাহ ইসলামের সূন্যাককে অনুসরণ করার জন্য তিন দিনের মধ্যে ফিক্সড করে তাহলে তার জন্য সূন্না অনুযায়ী যেহেতু রসুল সাল্লাহ পণ্ডকে কোনো কোনো হাদিসের মধ্যে নির্ধারণ করেছেন কোন কোনো হাদিসের মধ্যে রাসুল উল্লাহুল ইসলাম তেরো চোদ্দ পনের তাই কোন ব্যক্তি যদি নির্ধারণ করতে চায় হাজি অনুযায়ী সে তেরো চোদ্দ পনের মধ্যে সেটাকে যদি নির্ধারণ করে তাহলে সে দুটি ফজিরতি লাভ করবে একটি হচ্ছে তেরো চোদ্দ পনেরো রাসুল উল্লাহ সাল্লাম যে সিয়াম পালন তার অনুসরণ হবে আরেকটি হচ্ছে সিয়াম পালন করার মাধ্যমে সিয়ামের যেই ফজিরত রয়েছে সারা বছর সিয়াম পালন করার যে ফজিরত রয়েছে যেটি রাসুল উল্লাহ সাল্লাহাম ঘোষণা করেছেন সেই ফজিরতটুকু সেই ব্যক্তি লাভ করতে পারবে তাই সুব্র দর্শক আমরা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করলাম সেটি হচ্ছে এই যদি কোনো ব্যক্তির বিশেষ করে মাসের তেরো চোদ্দ পনেরো শিয়াম পালন করার সুযোগ না থাকে তাহলে সেই মাসের যে কোনো সময় এই তিন দিন যদি শ্যাম পালন করে থাকে তাহলে তার সিয়াম হয়ে যাবে বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে নয় বিশেষ করে বন্ধুর ক্ষেত্রে এটি হতে পারে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে মাসের তেরো চোদ্দ পনেরো অনেকেরই কোনো না কোনো কারণে মানে পির হয়ে যেতে পারে অসুবিধা হতে পারে সিয়াম পালন করা তার জন্য কষ্টকর হয়ে যেতে পারে এবং সিয়াম পালন করতে অক্ষম হতে পারেন রসুল উল্লাহ সাল্লাহ ইসলাম স্কোপটুকু রেখে দিয়েছেন এবং বর্ণিত এ থেকে এটা স্পষ্ট বোঝাচ্ছে যে রাসুল উল্লাহ সাল্লা ইসলাম সুনির্দিষ্ট না নির্ধারিত সময়ের মধ্যে বা তেরো চোদ্দো পনেরোয়ের মধ্যে তাই কোনো ব্যক্তি যদি সেটাকে ১৩ পালন করতে কোনো কারণে সমস্যা হয়ে যায় মাসের কোনো তিন দিনকে যদি তিনি সিয়াম হিসেবে পালন করে দেন তাহলে তার সিয়াম আদায় হয়ে যাবে সুপ্রিয় দর্শক বায়ু বোনেরা তাহলে আমরা আজকের আলোচনার মধ্যে যে মূল কথাটুকু বুঝতে পারলাম সেটা হলো এই একজন আদর্শ মুসলিম ব্যক্তি প্রতি মাসের তিন দিন সিয়াম পালন করবে এবং প্রতি তিন দিন সিয়াম পালন করা রসুল্লা উসলাম যেভাবে বলেছেন সেটি হচ্ছে সারা জীবন বা সারা বছর সিয়াম পালন করা যে ফজিরত রয়েছে যে মর্যাদা রয়েছে সেই মর্যাদা লাভ করা এই মর্যাদাটুকু লাভ করার জন্য চেষ্টা করবে যেহেতু রসুল উল্লাহলামের ফজিরত বলেছেন একাধিক হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে যেহেতু আমরা এখানে ফজিরত সম্পর্কে আলোচনা করার উদ্দেশ্য নয় তা আমরা সেদিকে যাচ্ছি না তারপরে যেই পয়েন্টটি আমি দৃষ্টি আকর্ষণ করেছি সেই পয়েন্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হল এই কোনো ব্যক্তি যদি মাসের যে কোনো সময়ে এই সিয়ামটুকু পালন করে দেন মাসের শুরুতে আদায় করে দেন তার সুবিধা অনুযায়ী যেমন মাসের শেষে হয়তো তার ব্যস্ত থাকতে পারে অথবা মাসের তেরো চোদ্দ কোনো তারিখে হয়তো কোনো কারণে সফর থাকতে পারে ইত্যাদির কারণে যদি কোনো ব্যক্তি মাসের একটা নির্দিষ্ট সময়ে যদি মাসের যেই কোনো তিন দিন শিয়াম পালন করে দেন তাহলে প্রতি মাসের তিন দিন শিয়াম পালন করা যে ফজিরত রয়েছে সেই প্রজুরন টুকু তিনি লাভ করবেন সুপ্রিয় দর্শক ভাইবোনেরা আজকে আর আমাদের হাতে সময় নেই আপনাদের কাছ থেকে আমাদেরকে বিদায় নিতে হচ্ছে তাই আলোচনার এখানেই শেষ করছি ইনশাআল্লাহ তারা আগামী পর্বে আমাদের সাথে শেয়ার করবেন অংশগ্রহণ করবেন এ প্রত্যাশায় আজকে শেষ করছি ওয়াহেরা আল আলহামদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহিখ प्रिथे भीते ए और थेर शाठीक ब्याबोहर करा हो ले परोकले एर पुरी पूर्ण प्रतिधन पवाचाबे या ऐयुहा लदीन आमनू अन्फिकू मिन्मा रजकनाकुम मिन्कबल अन्यातिया योमुल्ला बैउं फीही वला खुल्द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 যা সন্তুষ্ট করবে আল্লাহির সাথে থাকুন আপনার জাকায় অর্থ পাঠাতে পারেন পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক আই ব্যান জি ভি বা এল ওয়াই ডি তিন ছয় তিন চার চার এক নয় দুই শর্ট কোড तीन शून्य शून्य शून्य आठ तीन सोएसिंग इमेल कर is Fadiq Zakhnal, I am Zikralaik. My name is Rusta Naik. You are the best of people, you are for mankind, and Kareem Asilaik, and for what they love and believing in Allah. I have been in the lives of our families, and I believe in the knowledge of My prayer, my sacrifice, my life, and my death are all for Allah, sustainer of the world. See, Jamutkaar Shishura, Pratiyashpatibar, 16th time, Apunashamprachar, Sakal Notai, Bangladesh, <laughs> Peace TV, Bangladesh.